বিপদ থেকে বর্ণিত তিনি বলেন আলহাসাল্লামের সামনে যখন কোন গুরুত্বপূর্ণ কাজ অথবা বিষণ্নতা উপনীত হতো তখন তিনি নামাজ পড়তেন সোনান আবু দাউদ হাদিস নম্বর এক হাজার তিনশো উনিশ আল্লামা আলবানী আল্লামা নাসর উদ্দিন আল হাদিসটিকে হাসান বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে চার নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে প্রকৃত ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকার উত্তম সহায়ক হল নামাজ তবে এই নামাজে নির্দিষ্ট কোন দোয়া নেই তাই এতে মুসলিম ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী যে কোনো বৈধ দোয়া করবে এই বিষয়টির সত্যায়নে পবিত্র কোরআনি মহান আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর আনুগত্যের জন্য ধৈর্য ধারণ ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর নিশ্চয় নামাজ হল আল্লাহর সঠিক অনুগত ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে একটি কঠিন কাজ সুরা আল বাকার আয়ত নম্বর পাঁচচল্লিশ এবং আল্লাহ তালা বলেন অর্থাৎ হে ইমানদার মুসলিমগণ তোমরা আল্লাহর আনুগত্যের জন্য ধৈর্য ধারণ ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের জন্য সাহায্যকারী সোরা আল বাকারা আয়ত নম্বর একশো তাই সমস্ত বিপদ অশান্তি এবং অমঙ্গল থেকে পরিত্রাণ ও রক্ষা পাওয়ার সর্বোত্তম উপকরণ হলো নামাজ দুই এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে নবী করিম সাল্লু আলী ওয়াসাল্লাম যিনি আমাদের নবী এবং সকল নবীগণের সর্দার ও বিশ্ব পালন কর্তার প্রিয় ব্যক্তির সামনে যখন কোন গুরুত্বপূর্ণ কাজ অথবা বিষণ্নতা উপনীত হতো তখন তিনি নামাজ পড়তেন তাই এই বিষয়ে আমাদের উচিত যে কঠিন পরিস্থিতি বা কোনো গুরুত্বপূর্ণ কাজ অথবা বিষণ্নতা উপনীত হওয়ার সময় আমরাও তার অনুসরণ করে নামাজ পড়ব তিন ইদ আজাবাহু আমর এর অর্থ হল এই যে যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ অথবা বিষণ্নতা এবং কঠিন পরিস্থিতি উপনীত হতো